أحب الوفاء بشد الصور أحب الوفي الأمين الأغر فَأَهْلُ الوفاء كلون السحاب وحسن الربيع أيها المطر أحب الوفاء بشد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 বছরের পর বছর ভীষণ বেকুলতা নিয়ে খুঁজে বেরিয়েছেন মহান প্রভুর সন্তুষ্টি লাভের সহজ সরল পথ এই কাহিনী সালমান ফার্সির শ্বাসরুদ্ধকর জীবনযুদ্ধের আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে সন্তুষ্ট করুন প্রিয় উপস্থিতি আমরা সালমান ফার্সির আদি আল্লাহ আনহুর মুখ থেকেই শুনব তার জীবন কাহিনী আমরা নিজেদের পক্ষ থেকে কিছুই বলবো না কেননা তিনিই তো তার জীবন সম্পর্কে অধিক অবগত সালমানহু আপন কাহিনীর সূচনায় বলেন আমি ছিলাম এক পারস্য তরুণ মধ্য ইরানের ইস্পাহানগরীতে গ্রামে ছিল আমার বাস আমার পিতা ছিলেন সেই গ্রামের সবচেয়ে বড় ধনী সবচেয়ে বেশি সম্পদশালী তিনি ছিলেন সেখানের প্রধান ব্যক্তি সম্মান নেতৃত্বের সর্বোচ্চ আসনটি ছিল তারই দখলে আমার যেদিন জন্ম হয় সেদিন থেকেই তিনি আমাকে ভালোবাসতে থাকেন পাগলের মতো তার এই ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকল কি এক সময় কাল্পনিক বিপদ আপদের আশঙ্কায় কুমারী তরুণীদের মতো আমার জন্য বাড়ির বের হওয়া নিষিদ্ধ করে দিলেন বাপ দাদার ধর্মীয় অনুসারী হিসেবে অগ্নি পূজার অর্জনে সাধনা করলাম, ধর্মীয় রীতিনীতি আগ্রহের সাথে মেনে চলার কারণে অতি অল্প সময়ই মানুষের মাঝে আমার সুখিতি ছড়িয়ে পড়ল এমনকি উপাসনালয়ের আগুনকে দিনরাত প্রজ্বলিত রাখার গরু দায়িত্ব আমার কাঁধেই নেস্ত করা হল আমার পিতার ছিল বিশাল ভূ যা থেকে আমরা প্রচুর ফসল পিতাম সেই ফসল ও জমিনের দেখাশোনা ও ব্যবস্থাপনার সকল কাজ তিনি নিজে নিজেই করতেন একবার জরুরি এক ব্যস্ততার কারণে পিতার পক্ষে ফসলের খেতে যাওয়া সম্ভব হচ্ছিল না তিনি আমাকে বললেন বেটা দেখতেই পাচ্ছ যে ব্যস্ততার কারণে আজ আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব হবে না সুতরাং তুমি আজ কাজটি সেরে আস তার নির্দেশনা মতো আমি ক্ষেত খামার দেখাশোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম কিছুদূর পথ চলার পর সামনে পড়ল খ্রিস্টানদের একটি গির্জা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 এরপর অল্পদিনের মধ্যেই আমি বুঝে গেলাম যে জীবন কর্ম এবং স্বভাব চরিত্রের বিচারে এই বিষক ভালো মানুষ নয় কারণ লোকটি নিজের অনুসারীদেরকে দান খয়রাতের জন্য উদ্বুদ্ধ করেন তাদেরকে শোনান সাওয়ের সুসংবাদ কিন্তু ভক্ত অনুরাগীরা যখন তার হাতে নিজেদের দান ক্ষয়রাতের অর্থ তুলে দেন গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তিনি সেগুলো গরিব দুঃখীদের না দিয়ে নিজের জন্য সঞ্চয় করে রাখেন এভাবে মানুষের দান ক্ষয়রাতের সোনার উপা দিয়ে তিনি বড় বড় সাতটি কলস পূর্ণ করে ফেলেছেন তার এসকল অপকীর্তি দেখে আমার অন্তরের সকল শ্রদ্ধা ক্রোধ ও ঘৃণায় পরিণত হলো।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 ওয়াদিল কোরা মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে পৌঁছার পর তারা আমার সঙ্গে গাদ্দারি করে বসল আমাকে বিক্রি করে দিল কৃতদাস হিসাবে আমি ইয়াহুদের চাকরি করতে থাকলাম একদিন তার সঙ্গে সাক্ষাৎ করতে এল তারই কোরাইজা বংশীও এক চাচাদো ভাই তিনি আমাকে ওই মালিকের নিকট থেকে কিনে নিলেন এবং সঙ্গে করে নিয়ে গেলেন ইয়াসরিবে সেখানে পৌঁছার পর আমি দেখলাম সেই খেজুর বাগানের দৃশ্য চার কথা আমাকে বলেছিলেন আম্মুর পাদ্রী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 সন্ধ্যা ঘনিয়ে এলে আমি নিজের জমানো কিছু খেজুর নিয়ে পড়লাম, তার রাসুল্লাহ হাজির হয়ে বললাম আমি জেনেছি আপনি খুবই ভালো একজন মানুষ আপনার কিছু সঙ্গী আছেন যারা দেশ ছেড়ে এসে এই মুহূর্তে খাদ্য ও অর্থের অভাবে পড়ে গেছেন আমার কাছে এই সাদাকার খেজুরগুলো ছিল আমার মনে হল আপনারাই এর বেশি হকদার ये तारम्मुखे खेजुर गु रेखे दिल्ली सहबी के बल्ले नाओ तुम्हरा एग्लो खाओ निजेक्ट खेजू खेलें ना सभी संगीत दिए दिलेंटा देखे मने मन बल्लम जामत पे गलम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 এরপর আমি রাসুল্লাহ সাল্লিমের সঙ্গে সাক্ষাৎ করলাম বিখ্যাত কবরস্থান সেখানে তিনি একজন সাহাবির দাফন কাজে অংশগ্রহণ করছিলেন আমি দেখলাম তিনি বসে আছেন তার শরীরে ছিল মোটা দুইটি চাদর আমি প্রথমে তাকে সালাম দিলাম তারপর তার মোবারক পিঠের দিকে তাকিয়ে পিছনে এসে দাঁড়ালাম যেন আম্মু রিয়ার বর্ণিত সেই মোহরে নবৌদ দেখতে পাই রাসুল উল্লাহ সাল্ল আলীসাল্লাম যখন আমাকে বারবার